সুর মুজাদহমান রহীম আল্লাহ তালান তার কথা আল্লাহ তালা যথার্থই শুনেছেন যে মহিলা তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছিল এবং নিজের অসুবিধার জন্য আল্লাহর তোমাদের উভয়ের কথাবার্তাই শুনছেন নিঃসন্দেহে আল্লাহ তালা সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন তোমাদের মধ্যে যারা তাদের মায়েদের শরীরের কোন অংশের সাথে তুলনা করে নিজ স্ত্রীদের সাথে জেহার করে তাদের জেনে রাখা উচিত তাদের স্ত্রীরা কিন্তু কখনো তাদের মা নয় মা তো হচ্ছে তারা যারা তাদের জন্ম দিয়েছে এ কাজ করে তারা অন্যায় ও মিথ্যা কথাই বলে তারপরেও আল্লাহতালা হচ্ছেন মানুষের গুণামোচনকারী ও পরম ক্ষমাশীল যারা এভাবে তাদের স্ত্রীদের সাথে জেহার করে অতঃপর অনুতপ্ত হয়ে যা কিছু বলে ফেলেছে তা থেকে ফিরে আসতে চায় তাদের জন্য বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসের মুক্তি দান করতে হবে এই বিধানের মাধ্যমে আল্লাহতালা তোমাদের করণীয় বলে দিচ্ছেন কেন না তোমরা যা করো আল্লাহ তালা সে সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন إخوان ستين مسكين ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود وقد أن যে ব্যক্তি মুক্তিদানের জন্য কোন দাস পাবে না তার বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার আগে একাধারে দু মাসে রোজা পালন করতে হবে স্বাস্থ্যগত কারণে যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখবে না তার বিধান হচ্ছে জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো এ বিধান এজন্যই তোমাদের দেয়া হচ্ছে যেন তোমরা আল্লাহতালা ও তার রসুলের উপর ইমান আনো মনে রাখবে জিহারের ব্যাপারে এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা যারা এই সীমা অস্বীকার করে তাদের জন্য রয়েছে মর্মন্তুৎ শাস্তি যারা আল্লাহ তালা ও তার রসুলের বিরুদ্ধ করে তাদের তেমনি ভাবে অপদস্থ করা হবে যেমনি করে তাদের আগে বিদ্রোহী লোকদের অপদস্থ করা হয়েছিল আমি তো আমার সুস্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছি যারা এসব আয়াত অস্বীকার করে তাদের জন্য অবশ্যই অপমানকর শাস্তি থাকবে যেদিন আল্লাহ তালা এদের সবাইকে পুনরায় জীবন দান করবেন তখন তাদের সবাইকে তিনি বলে দেবেন তারা কি করে এসেছে আল্লাহতালা সে কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ হিসাব রেখেছেন অথচ তারা নিজেরা সে কথা ভুলে গেছে সেদিন আল্লাহতালা নিজেই তাদের সব কয়েকটি কাজে সাক্ষ্য প্রদান করবেন Thank mm -hmm. you. তুমি কি কখনো এটা অনুধাবন করো না যে আসমান সমূহ ও জামিনে যা কিছু আছে আল্লাহ তালা তা সবই জানেন কখনো এমন হয় না যে তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন সলা পরামর্শ হয় এবং সেখানে চতুর্থ হিসেবে আল্লাতলা উপস্থিত থাকেন না এবং পাঁচজনের মধ্যে কোনো গোপন পরামর্শ হয় না যেখানে ষষ্ঠ হিসাবে তিনি থাকেন না এ সলা পরামর্শকারীদের সংখ্যা তার চাইতে কম হোক কিংবা বেশি তার যেখানেই থাক না কেন আল্লাহ আল্লাহতালা সব সময়ই তাদের সাথে আছেন অতপর কেমতের দিন আল্লাহ তালা তাদের সবাইকে বলে দেবেন তারা কি কাজ করে এসেছে আল্লাহতালা সর্ববিষয়ে সম্মুখ অবগত রয়েছেন তুমি কি তাদের লক্ষ্য করি যাতে আল্লাহতালা ও তার রসুল সম্পর্কে কোন গোপন কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা ঠিক তারই পুনরাবৃত্তি করল যা করতে তাদের বারণ করা হয়েছিল তারা একে অপরের সাথে সুস্পষ্ট গুনাহের কাজ মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি ও রসুলের নফরমানির ব্যাপারে কানাঘোষা করতে লাগল অথচ এরা যখন তোমার সামনে আসে তখন তোমাকে এমনভাবে অভিবাদন জানায় যা দিয়ে আল্লাহ আল্লাতলাও তোমাকে অভিবাদন জানান না আর এসব প্রতারণার সময় ওরা মনে মনে বলে আমরা যা বলছি তার জন্যে আল্লাহ তালা আমাদের কোনো প্রকার শাস্তি দিচ্ছেন না কেন তুমি তাদের বলো জাহান্নামী তাদের শাস্তির জন্যেই যথেষ্ট তার আগুনে পুড়ে তারা দগ্ধ হবে কত নিকৃষ্ট হবে সেই বাসস্থান ওই হে ইমানদার ব্যক্তিরা তোমরা যখন একে অপরের সাথে গোপনে কোনো কথা বলো তখন কখনো কোনো পাপাচার সীমালঙ্ঘন ও রাসুলের বিরোধিতা সম্পর্কিত কথা বলো না বরং গোপনে কিছু বলতে গেলে সেখানে একে অপরকে ভালো কাজ ও আল্লাহকে ভয় করার কথাই বলো সর্বোপরি সে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে ভয় করো যার সামনে একদিন তোমাদের সবাইকে সমবেত করা হবে আসলে এদের গোপন সলা তো হচ্ছে একটা শয়তানি পুরোচনা যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইমানদার লোকদের কষ্ট দেওয়া অথচ মজলিশ সমূহে একটু নোড়ে চড়ে জায়গা প্রশস্ত করে দিতে তোমাদের বলা হয় তখন তোমরা জায়গা প্রশস্ত করে দিও তাহলে আল্লাহতলা তোমাদের জন্য জান্নাতে এভাবে জায়গা প্রশস্ত করে দেবেন আবার কখনো যদি জায়গা ছেড়ে দাঁড়াতে বলা হয় তাহলে উঠে দাঁড়িয়ে যেমন এনেছে এবং যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তালা অবশ্যই কেমতের দিন তাদের মহা মর্যাদা দান করবেন তোমরা যা কিছু করো আল্লাহ তালা সে ব্যাপারে পূর্ণ খবর রাখেন خير لكم وأطهر فإنما हे इमानदार व्यक्तरा तुम्हारा जो कख रसुलर एका किन कथा बोलते चाओ तायजन कथा बार्ता नियंत्रित कर छा आदाय এটা তোমাদের সবার জন্য মঙ্গলজনক রসুলের মজদিসের পরিবেশ ভালো রাখার একটি পবিত্রতম পন্থা অবশ্য সদকা আদায় করার মতো তোমরা যদি কিছু না পাও তাহলে দুশ্চিন্তা করোনা কেননা আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু তোমরা কি তোমাদের একাকি কথা বলার আগে সাদকা আদায় করার আদেশে ভয় পেয়ে গেলে যদি তোমরা তা করতে না পারো এবং আল্লাহতালার সিও করুণা দ্বারা তোমাদের ক্ষমা করে দেন তবে তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে থাকো জাকাত আদায় করতে থাকো এবং সর্বকাজে সর্ব বিষয়ে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করতে থাকো তোমরা যা করছ আল্লাহতালা অবশ্যই সে সম্পর্কে পূর্ণ ওয়াকে ভাগিয়েছেন عز الله l সে সম্প্রদায়ের অবস্থা কখনো লক্ষ্য করি যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের উপর আল্লা তালা অভিশাপ দিয়েছেন এ সুযোগ সন্ধানী লোকেরা যেমন তোমাদের আপন নয় তেমনি তারাও ওদের আপন নয় এরা জেনে শুনে মিথ্যা শপথ করে বেড়ায় আল্লাহ তালা তাদের জন্য জাহান নামের কঠোর আজা প্রস্তুত করে রেখেছেন তারা যে কাজ করেছে তাছাড়া জঘন্য অপরাধের কাজ তারা তাদের মিথ্যা শপথগুলোকে নিজেদের স্বার্থ রক্ষায় ঢাল বানিয়ে দিত আর এর আড়ালে তারা মানুষদের আল্লাহর পথ থেকে রাখত অতএব তাদের জন্য রয়েছে এক শাস্তি। আল্লাহ শাস্তির কাছ থেকে তাদের বাঁচানোর জন্য সেদিন তাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না তারা তো দু চোখেরই সেখানে তারা চিরকাল অবস্থান করবে দিন আল্লাহ তারা তাদের সবাইকে পুনরুজ্জীবিত করবেন আশ্চর্য সেদিনও তারা তার সামনে মিথ্যা শপথ করে দায়িত্ব মুক্তির চেষ্টা করবে যেমনি করে তারা আজ স্বার্থ সিদ্ধির জন্য শপথ করছে তারা ভাববে দুনিয়ার মতো সেখানেও বুঝিয়ে মাধ্যমে কিছু উপকার পাওয়া যাবে হে রাসুল তুমি এদের থেকে সাবধান থেকে এরা মিথ্যাচারী আসলে শয়তান এদের ওপর পুরি প্রভাব বিস্তার করে নিয়েছে শয়তানেরদের আল্লাহর স্মরণ সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে এরা হচ্ছে শয়তানের দল হে রসুল তুমি জেনে দেখো শয়তানের দলের ধ্বংস অনিবার্য যারা আল্লাহ আল্লাহতালা ও তার রসুলের বিরুদ্ধে আচরণ করে তারা অবশ্যই সেদিন চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ আল্লাহতালা তো এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়ী হব নিঃসন্দেহে আল্লাহতালা শক্তিমান ও পরাক্রমশালী لا أن تجدد ق مؤ ও যে हे रसुल आल्लासूल इमान एने सम्प्रदाय तुम कहें लोकबसालाजे जो लोको है तबुओ नए आप से सब लोक जर अंतरे आल्लामान फैसला इं दिए निजस्व गायबी मदद दिए दुनिया तक बृद्धि कर কেয়ামতের দিন তিনি তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যা দেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে সর্বোপরি আল্লাহতালা তাদের উপর প্রসন্ন হবেন এবং তারাও সেদিন তার উপর সন্তুষ্ট হবে এরাই হচ্ছে আল্লাহ আল্লাহতালার নিজস্ব বাহিনী আর হাঁ আল্লাহর বাহিনী শেষতক কামিয়াব হয়